আল্লাহর ঘরের বায়ুল্লা তিনটি অংশ স্পর্শ করা যায় এবং স্পর্শ করা সুন্নত এর বাহিরে অন্যান্য অংশ স্পর্শ করা আল্লা সাথে পাগলামি হয় পাগলামি হয় কিন্তু হয় না। কিন্তু আল্লাহর সাথে না করে যদি অন্য জায়গায় করে এটা সেরেক এজন্য দেখবেন ওখানে আপনার পাগলেরা বায়তুল্লা দাঁড়া দাঁড়াইছে ঘষাঘষি করতেছে অনেক কিছু করতেছে কিন্তু পুলিশ কোনো বাধা দিতেছে না মারেও না দৌড়ায়ও না কিছু করে না কিন্তু মদিনাতে যায় যদি করে নবী সাল্লা কবরের সামনে যায় যদি এরকম করে তাহলে পুলিশ সেখানে অ্যাকশান নিবে তার অর্থ হইল ওখানে করলে এটা সেরেক এখানে করলে সেরেক হয় না এজন্য তারা বাধা দেন না তো বায়তুল্লার যে তিনটি অংশ স্পষ্ট করা যায় এর মধ্যে এক নম্বর হইল হাজরা আসোয়াদ হাজরা সাদ অনেক ফজিলত্মময় বরকতময় একটা পাথর আল্লাহ রসুল সাল্লসলাম বলছেন হাজরা সোয়াদ এমন একটি পাথর কিয়ামতর ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিন হাজরা সোয়াদকে যখন উপস্থিত করবেন তখন ইউব সিরুল আহমা তার দুইটা চোখ থাকবে হাজরা সোয়াদের এই দুইটা চোখ দিয়ে হাজরা সোয়াদ দেখবে এবং তার জবান কথা বলতে পারবে আর তখন হাজরা তাকে যারা সাথে যারা স্পর্শ করেছে তাদের ব্যাপারে সে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে সুহার আরেকটি হাদিসে আল্লাহ রসুল সালাম বলছেন হাজরা সোয়াদ কে আল্লাহ রব আলিন জাম্নাত থেকে নিয়ে এসেছেন এটি জান্নাতের একটি পাথর এবং যখন পৃথিবীতে আল্লাপাক নিয়ে এসেছিলেন তখন এটা আহলা ও আবিয়া মিনাল্লাবান দুধের চাইতে আরো স্বচ্ছ আরো সাদা ছিল শুভ্র ছিল পরবর্তীতে এটি মানুষের গুণা টানতে টানতে সুস্থ সুস্থ এটা কালো হয়ে গেছে এজন্য জন্য হাজরা আসোয়াদকে চুম্বন করার দ্বারা আল্লাপাক গুণা ক্ষমা করেন তো এই জন্য হাজরা আসোয়াদ কে সম্ভব হইলে एक बार दर चुम्बन देवा सम्भव ना हमें हाथ दिए लाठी दिए स्पर्श कर भरे चुम्बन देवा ता सम्भव ना हम शुदू डान हाथ दिए हजरा असोव के इशारा कर तब चुम्बन देवा जाता हल एक जगह द्वितीय जगह हलो रुपण याम रुपने यामी हलो हजरा असवर आगे जो कन्टा यार नाम रुक्ने यामानी এই কোনটা স্পর্শ করা সুন্নত চুম্বন দেওয়া যাবে না অথবা স্পর্শ করে হাতে চুম্বন দেওয়া যাবে না শুধুমাত্র এটাকে স্পর্শ করা এটাই সুন্নত আর হাজার সামনে যেরকম আল্লাহ ইকবর বলে হাত তুলতে হয় রুকন ইয়ামানির সামনে এরকম হাত তোলা যাবে না হাত খালি এক জায়গায় এটা হলো দ্বিতীয় জায়গা রুকন ইয়ামেনে। আর তৃতীয় যে জায়গাটা সেটা হলো মুলতাজাম মোলতাজাম বলা হয় আল্লাহর গড়ের দরজা এবং হাজরা এই দুইয়ের মধ্যবর্তী যে জায়গাটা এটার নাম হল মোলতাজাম মোলতাজাম মানি স্পর্শ করার স্থান এই জায়গাটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম দুই হাত মুখমণ্ডল বুক এটাকে বায়ুল্লা সাথে লাগাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এই জন্য এই জায়গাটার মধ্যে হাত দিয়ে মুখ দিয়ে বুক দিয়ে সাথে লাগাই দিয়ে দোয়া করাটা শূন্য তবে খেয়াল রাখতে হবে এটা করতে গিয়ে আল্লাহর অন্য বান্ধবান্ধীদেরকে কষ্ট দেওয়া যাবে না বা আমি পারছি বাস আজ সাড়া ছাড়ি নেই আর দুনিয়ার মানুষ যেদিকে যাবে জান্নাতে খালে আমি গেলেই হবে দেখবেন যে এই জায়গায় যেয়ে গেছে হে আর বাইরে না হে ধরেই আছে তার টানি বাহির করা যায় না সে আসে না মানে বান্দার হকের ব্যাপারে সচেতনতা নাই আসবো অন্য করে না ঠিক এখানে দুই রেখ চার ছয় রাকাত, সারা জীবনের নামার সব পড়ে ফেলতেছে আর কাউকে ডুকতে দিবে না মানে জান্নাতে একাই যাবো আর কেউ যাতে না যাইতে পারে উজু করার জন্য হে উজু করতে করতে করতে করতে এখান দিয়ে দোয় এখান দিয়ে দোয় তিন বার দুইটাই আছে পিছনে যে লোকজন দাঁড়াছে এই খবর তাড়ান যখন দেখবো বিশেষ করে হজের সফরে আমার দরকার নাই সেখানে একবার ভালো করে একবার দুলিয়ে তো ফর হয়ে গেছে আমার খেয়াল রাখতে হবে আমার অন্য ভাই কষ্ট পাইতেছে বান্দার হকের ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে সেখানে আচ্ছা তাহলে আমরা এই বায় এই তিনটা জায়গায় স্পর্শ করা যাবে এর বাহিরে অন্য কোন জায়গায় স্পর্শ করা সুন্নত বেদাত এবং আব্বাস রাজি আল্লাহন বাধা দিচ্ছেন বলছেন যে এই দুই কোণের বাহিরে বাকি দুইটা কোন রুকনে সামি রকনেই ইরাকি এগুলো স্পর্শ করা যাবে না তো মোয়াবিয়া রাদি আলাহানু বলছেন যে এটা যাবে না দলিল কি আল্লা মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে নবী সালাম যতটুকু করছেন এতটুকুর মধ্যে থেমে থাকো এর থেকে বেশি করা